সমস্ত প্রশংসা পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের হৃদায়তের জন্য ওহি নাজেল করেছেন আম্বিয়া রসুলগণের ওপর সলাত এবং সালাম রসুল্লাহ সাল্লা সাল্লামের ওপর যাকে আল্লাহাক রবুল আলমিন কোরআনে করিম দিয়ে সম্মানিত করেছেন পাকের সাদ করেছেন সুরা জুখরফের আয়াত নম্বর তেতাল্লিশে শেখ বিল্লাজি ওহিয়াই হে নবী তুমি মজবুত করে ধারণ করো ওই কিতাব যা তোমার কাছে ওহি করা হয়েছে একে আলা সৈয়াত মুস্তাকিম নিশ্চয়ই তুমি সঠিক পথের ওপর প্রতিষ্ঠিত রয়েছ मजबूत कर धरे कारण तुम्हें भूल पथे ना जत बिधि होना तुम्हें सठीक पथे रही नबी करीम सल्लाम के शांतना देवा नबी करीम सल्लम को निश्चयताओं देवा हो नबी सल्लाम के आपन गति से चलते बला तुम्हें निज गति चलो जत हईच करुक ना क्यों वाहिक रोल्लाक और यने करीम हे नबी तुम्हार जो उपदेश वाले कौमिका और तुम्हार सजात प्रथम उपदेश आरबर जन् তারপরে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য ওয়াসও ফাতুস আলুন আর নিশ্চয়ই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে জবাবদেহি করতে হবে আল কোরআন সম্পর্কে কি করেছিল তোমরা জেনেছিলে কিনা মেনেছিলে কিনা পালন করেছিলে কিনা প্রচার করেছিলে কিনা কোরআনের হক আদায় করেছিলে কিনা পাক তারপরে বলছেন ওয়াস আলমান আর সালামিন কাবলে কামিনা আজ আল্লামিন আলেহাত হে নাবি তুমি জিজ্ঞাসা করো ওই নবীকে যাদেরকে পাঠিয়েছি আমার রসুলের মধ্য থেকে তোমার পূর্বে যেসব রসুলকে তোমার পূর্বে আমি পাঠিয়েছি তাদেরকে জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করতে বলছেন আল্লাপাক নবীকে যে আগের নবী রসুলদের জিজ্ঞাসা করো কেমন করে জিজ্ঞাসা করেন রসুলাল্লাহ সাল্লি সাল্লাম তফসির কারবার বলছেন যে রসুল্লাহ সাল্লাইসাল্লামের মক্কি জীবনের ঈস্বুরা আর মোখী জীবনের শেষ দিকে ঘটনা ঘটেছিল যেখানে নবী করিম সাল্লা সাল্লামে আম্বিয়াদের এমামত করেছেন সেখানে সাক্ষাৎ হয়েছে তারপরে প্রত্যেক আসমানে গিয়ে এক এক আসমানে গিয়ে এক এক নবীর সাথে বা একাধিক নবীর সাথে সাক্ষাৎ হয়েছে আল্লাহাক যেন বলছেন যে এই যে তোমার যে নৈশ ভ্রমণ মেয়েরাজের সফর এতে তুমি আম্বিয়া রসুল গণনের সাথে সাক্ষাৎ হবে তাদেরকে জিজ্ঞাসা করতো যে তাদের দিনের মৌলিক বিষয় কি ছিল তারা কি কেউ শির্কের শিক্ষা দিয়েছেন बहुत तो वा शिक्षा दिए आल्ला छाड़ाओ एकधिक मबूद उपास्य आसमें आल्ला पोछा जाए ना कख ना आजा आल्ला रहमान आलिहाल्ला दयाबान छड़ा कि आज जन कर वही सब नबी रसुलर्मे यूबादन ज़्यादा एबादत पड़ा होतेमो दिन नबी रसुल जिज्ञासा कर एक तफसिल एकदल बह नबीर के जिज्ञासा करते बला मैंने नबी देर যে আসল কিতাব যাতে বিকৃতি ঘটেনি সেই কিতাব দেখো তওরাত ইঞ্জিল খুলে দেখো তাতে সির্কের কথা আছে তৌহিদের কথা আছে যদি বিকৃত না হয় তাহলে যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত বিকৃত হয়নি এইরকমই যারা তাওরাত ইঞ্জিলের অনুসারী মূসা ইসার সত্যিকার অনুসারী যারা তৌহিদের ওপর কায়েম ছিল ইয়াহুদি খ্রিস্টানদের আলেমরা জ্ঞানীরা পণ্ডিত পুরোহিতরা তাদেরকে জিজ্ঞাসা করো যে এমন কি কোন তোমাদের ধর্মে আছে বহুত্ববাদের কথা সিরকের কথা যে আল্লাহ ছাড়া উপাস্য আছে না পাবে না কোথাও নিশ্চয় আমি আমার নিদর্শন সমূহ নিয়ে যারা নেতারা ছিল তাদের কাছে ফাঁকা আলা বলেছেন ইন্নি রসুল ও রব্বিলা আলামিন আমি বিশ্ব জাহানের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত ফ্যালাম্মা জাহমবে আয়াতেনা আমা নিদর্শন নিয়ে তাদের কাছে যখন আসলো মূসা এজাহিন তখন ওইসব দেখে শুনে হাসতে শুরু করলো মূসাকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ শুরু করলো অমানুরিহ মিন আয়াতিন ইল্লাহিয়া আকবরমিন উখতিহা আর তাদেরকে যে কোনো মোজেজা নিদর্শন দেখাইতাম সেটা তার পূর্বেটার চাইতে বড় হইত নয়টি মোজেজা আল্লাপাক রব্বুল্লা আলমিন মোসা আলি ইসলামকে দিয়েছিল কোরআনিকিমে আল্লাহাক দুই জায়গায় উল্লেখ করেছে। আতে না মোসাতিসা আয়াতিম বাইয়ানা প্রথম দিকে একটু হালকা মোজেজা উল্লেখ করত ওটা দেখলো তারপর বললো যে আমরা ভুল করেছি এই আজাব বিপদ উঠে না আমরা মানব আবার বদ চরিত্র তাদের অমান্য করল যেমন আল্লাহ ফাকর্বুলান বিভিন্ন আজাব ব্যাঙের আজাব রক্ত আর তারপরে আপনার উকুন এসব যে দিয়েছিলেন তো যেটা আগের হইতো আগেরটা চাইতে পরে যেটা আসতো নিদর্শন মসজিজা সেটা ওর চাইতে বড়ো হইতো শক্তিশালী হইতো কিন্তু তারপরেও তারা মানেনি ওয়াখাজ নাহম বিল আজাবে আল্লাহ হচ্ছে তাদেরকে আজাবে পকড়াও করেছিলাম আল্লাহ আল্লাহমি একজন করে ফিরে আসে এইসব মজিজা দিয়ে শাস্তিগুলো দিয়ে উদ্দেশ্য ছিল যে ফেরাউন আর ফেরাউনের জাতি লোকেরা ফিরে আসবে ওয়াকাল ও তারা বলেছে ঠাট্টা মজা করে জাদুকর বলতো হয়তো অথবা তাফসির কার্গন বলেছেন যে সেই যুগে যারা বেশি পণ্ডিত কারণ জাদু বিদ্যায় সবচাইতে বড় বিদ্যা সেই যুগের ছিল যেমন আজকাল একটু দুনিয়ার বুদ্ধি রাখলে বুদ্ধিজীবী তার নাম বুদ্ধিজীবী আল্লাহ চেনে না পরকাল চেনে না নাম বুদ্ধিজীবী ঠিক তেমন সেই যুগটা ছিল জাদুবিদ্যার যুগ সুতরাং সেই যুগে যারা জ্ঞানী মানুষ তাদেরকে শ্রদ্ধা ভরে কথা বললে সাহের বলতো আজকাল জাতুকর মানে ঘৃণীত শব্দ বা কোন প্রশংসার কোন শব্দ নয় কিন্তু তখন কাউকে শ্রদ্ধার জন্য সাহের বলতো এই মন মানসিকতা নিয়ে হয়তো ফেরাউনের অনসারীরা যখন দেখলো বিপদ দূর হয় না খাবার তৈরি করে রাখে ব্যাঙে ভর্তি হয়ে গেছে খাবার নেই ব্যাঙ গোটা শরীরে এমন অকুন যে বাস করা যায় না পানি সব রক্ত হয়ে যায় কী করে বাঁচবে তখন মুসা আলি সাল্লাম বলতো ইয়াই ইউহা সাহেরু হে জাদুগর মানে হে পণ্ডিত আপনি পণ্ডিত মানুষ ওদ ওলানা ওানা তোমার রবের কাছে আমাদের জন্য একটু ধোয়া করো আল্লাহ রক্ষা করুক বেমা আহেদা ইন্দাক কারণ তোমার সাথে তোমার রবের ওয়াদা আছে তোমার কথা আল্লাহ শুনো আমাদের কথা আল্লাহ শুনবেন ইন্নানা আল্লা মোহতাদুন আমরা সঠিক পদ্ধতি নেব হেদায়ত হয়ে যাবো আমি কি মিশরের অধিপতি নই মিশরের রাজত্ব আমার হাতে নেই ও হাজিল তাজিরিমিন তাহাতি আর এই যে নহরগুলি প্রবাহিত আমার নিচে দিয়ে প্রবাহিত হয় না আমার বাড়ি দেখো নদীর ওপর নহরের ওপর और यूली प्रवाहित हल्ला फकरबुल आलम एरसाद कर फिरउन एक दिन तर जति सम्बोधन करल जेटा बला हाई जतिर उद्देश्य भाषण आजकलकार भाषा और बल्ल ये जी आलि मूल्को मिसरा हमार जन् राज्य नय मिसर मालिक हेमी वहा अनहारजरिमिन तहति नहरगुली नदीनला বাড়ির নিচে দিয়ে প্রবাহিত নয় এগুলিরও মালিক আমি তারপরে এই যে ক্যানাল বা নদী যেগুলি দিয়ে পানি যাচ্ছে তোমাদের সেচের ব্যবস্থা হচ্ছে এগুলি সুব্যবস্থা কে করেছে আমার শাসন আমলের আমি করলাম তোমাদের অধিপতি মালিক তো আমি আফালতু সেরুন তোমরা কি দেখছ না আনা আমা খায়িন হাজ আল্লাজ বরং আমি আমমানে এখানে বল বরং আমি এই লোকের চাইতে মূসার দিকে ইঙ্গিত করে বলছি এই লোকের চাইতে শ্রেষ্ঠ आर और जदि अथबार अर्थ नी नी लोकर चाहते श्रेष्ठ नई किलजी हवा महिन जै व्यक्ति तुच्छ लोक यूल आजा एक यभी और से निजे कथा स्पष्ट करते सक्षम नय एक बाड़िए बोले मुस अल्लम कथा एक जड़ता छप्ट तोतला আর প্রথম দিকে এই জন্য কিন্তু ছোটকালে যেহেতু একটু দেখেছে এই ফেরাউনকে আর মানুষের কাছে নিচু দেখাবার জন্য মূসা সম্পর্কে বলছে যে এই মুসা তোমাদের কাছে তুচ্ছ মানুষ আর সে এসছে এত বড় দাবি করতে যে নবীর রসুল আমাদের গদি কেড়ে নিতে চাই আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চাই নিজের কথাটাও ভালো করে পেশ করতে পারে না মানহানি করতে চেয়েছিল জাতিকে বোকা বানাইতে চেয়েছিল তো তার জন্য তার আল্লাহ কেন স্বর্ণের কঙ্কন করে দেয়নি সোনার কঙ্কন তাকে দিয়ে দিত আর হাতে পরে থাকতো আর একেবারে জীবন জীবনযাপন করতো আমরা দেখে মনে করতাম আর এই গরিবের কাছে এত ধন দৌল আর এত সোনা দানা কী করে আসলো বিশ্বাস করে নিতাম আওজা যা মাহুল মালা অথবা তার সাথে সাথে ফেরিস্তা থাকতো মুক্তারে নিন আর সাথে চলাফেরা করত আর বলতে যে মোসা আল্লাহর পক্ষ থেকে এসছে আমি ফেরেস্তা বলছি এরকম হয়তো আসলে মানবে না কিন্তু জাতিকে বিকুব বানাইতে হবে ফাস্তা খাপা কম আল্লা পাক বলছেন এই ফেরাউন জাতিকে বোকা বানিয়ে দিল জাতিকে উত্তেজিত করে ফেললো এসব কথা বলে ফাঁ তা অতপর এই জাতি মূর্খ জাতি তার কথা মেনেই নিল যে কথা ঠিকই বলছে আমাদের বাদশাহ রাজা ইনাহুম কানু কৌমান ফা সেখান এরা বড়ই পাপাচার ই জাতি ছিল বড়ই পাপিষ্ঠ জাতি ছিল ফালাম্মা আ সাফুন আল্লাহ বলছেন যখন আমাকে রাগিয়ে দিল আমাকে রাগান্বিত করে দিল ইনতেকাম না মিনহুম তখন তাদের থেকে প্রতিশোধ নিলাম শাস্তি দিলাম ফাগ রাকুম আজমাইন তখন তাদেরকে সবগুলিকে পানিতে ডুবিয়ে ধ্বংস করলাম ফাজা আল্লাহ সালাফান ওয়াম্মা সাল্লাল আহেরিন অতপর তাদেরকে এই ফেরাউন এবং ফেরাউনের অনুসারীদেরকে পরবর্তীতে যারা লোকের আসবে তাদের জন্য সালাফ অতীত মানে অতীতের একটা ঘটনা ওয়াম্মা মাসালান আর দৃষ্টান্ত বানিয়ে দিলাম যে দেখে কিছু শিখো যে এত বড়ো দাপটওয়াল্লাহ তার পরিণামটা দুর্দশা কি হইল যারা শিখার তারা শিখবে ওয়ালাম্মরিবা ইবন মারিয়া সাল্লান এজা কৌ মোকামিন্দ আল্লাহ পাক আরেকটি বিষয় এখানে উল্লেখ করেছেন বলছেন মরিয়াম পুত্র ঈশা আলি সাল্লামের কথা যখন পেশ করা হইল উপমাস্বরূপ কোরাইশদের কাছে মুশ্রেকদের কাছে তখন হে নাবি তখন তোমার জাতি ঈসা আলি সাল্লামের কথা শুনে হট্টগোল শুরু করে দিয়েছে আর একটি বোঝার জন্য এর প্রেক্ষাপট বুঝতে হবে আল্লাহ আল্লাহফাক রাবুল আলামিন বলেছেন যে আল্লাহাক সন্তান গ্রহণ করেন না ছেলে সন্তান না মেয়ে সন্তান তখন আর মুর্শেখরা বলল তাই যদি হয় তো ও মারিয়াম যার কথা কোরআনে বারবার করে আসছে তাকে তো খ্রিস্টানরা বলছে যে আল্লাহর পুত্র এই একটা তফসির কেউ কেউ করেছে আর কেউ কেউ বলেছে যে না এর ব্যাখ্যা এই যে নবিক যখন বললেন যে ইন্নাকুমামাতল হাসাব জাহান্নাম এ আয়ার তোমরা এবং তোমরা যেসবের উপাসনা করেছো আল্লাহকে বাদ দিয়ে সেগুলি জাহান নামে জ্বলবে সব জ্বলবে তখন তার মানে দেখো দেখো দেখো তাদের একজন নেতা ছিল সে বলছে দেখো মোহাম্মদ কেমন কথা বলছে তার মানে এই হয় যে ঈসা ইসলাম যার কথা কোরআনে বারবার করে বলা হচ্ছে আর প্রশংসাও করছে আবার বলছে যে জাহান নামে জ্বলবে তার মানে ঈশার যখন পুজো কাসনা করছে ঈসা কাল্লার পুত্র সাব্যস্ত করেছে খ্রিস্টানরা তার মানে ঈসাও তাহলে জাহান নামে জ্বলবে মোহাম্মদের কথা হিসাবে আর এই কথা বলতে সবাই তালি দেওয়া শুরু করলো আর হাসতে শুরু করলো নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে যে ঠিক আছে ঠিক এবার জিততে পেরেছো কিন্তু তুমি বুদ্ধিমল্লক মোহাম্মদকে হারিয়ে দিয়েছি যুক্তি এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 स्वास्थ्य और अवसर यह बेपार अधिकांश मानूष अवहेला सप्तम खंड मन गण हाथी संख्या छह चार बारो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 জাহাঙ্গীর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা যখন মারিয়াম পুত্র ঈসা আলী সালামের উপমা পেশ করা হইল তখন হে নবী তোমার জাতিরা তাতে হট্টগোল শুরু করে দিলাম যেই তফসিরটি আমি পেশ করলাম এর যে ইসা বিন মারিয়ামের প্রশংসাও করছো আবার বলছে যে তোমরা যারা শিরিক করু আর যেসবকে শরিক করে সেগুলিও আগুনে জ্বলবে তার মানে ইসাকে তোমরা যাহান নয় বলছ এই কথা বলতেই একজন তাদের নেতা একটু বিচক্ষণতা দেখাইলো আর জনসাধারণ হইচই করে একবারে তালি বাজাতে শুরু করলো আজকে জিতে গেছি জিতে গেছি আর মোহাম্মদ হেরেছে হেরেছে অথচ এর জবাব আল্লাহ ফকরাবুল আলমিন ওই আয়তের শেষ দিকে দিয়ে দিয়েছেন ইন্নাল্লা জিনা সাবাকত্লা হোসনা উল্ক আনহাম ও বায়দুন নিশ্চয় যাদের জন্য আল্লাহ ফকরাবুল আলমিনের জান্নাতের কথা অগ্রিম বলে দ তারা সৎকর্মশীল তারা শিরকে শিক্ষা দেয়নি তারা কুফুরীর শিক্ষা দেয়নি তারা বাতিলের শিক্ষা দেয়নি তাদের যদি জবরদস্তি তোমরা পূজো করেও থাকো তাদেরকে যদি মাবুদ সাব্যস্ত করেও থাকো তাদেরকে জাহান নাম থেকে আল্লাপাক দূরে রাখবে তাদেরকে আল্লাহ জাহান নামে জ্বালাবেন না তবে যারা শিক্ষা দিয়েছে শিরকুফুরি শিক্ষা দিয়েছে তারাও জ্বলবে আর যারা শিরকুফুরি করেছে তাদের পুজো করেছে তাদেরকেও জ্বালানো হবে আর যেগুলি প্রাণহীন বস্তু আর সেগুলির উপাসনা করা হয়েছে সেগুলিকে আল্লাপাক জ্বালাবেন যারা পূজারী তাদেরকে লাঞ্ছিত অপদস্ত করার জন্য দেখো তোমাদের যেগুলি উপাসক সেগুলিও জ্বলছে আল্লাপাক তারপরে বলছেন আমাদের উপাস্য সম্পর্কে বলছে যে আমাদেরকেও আগুনে জ্বালানো হবে যাহার নামে আর আমাদের উপাস্যরা যাহার নামে যাবে যে সবের পূজা করছি পাসনা করছি তাহলে ঈসা সম্পর্কে কি বলবে माँ दराबूल्लाकाजाद हे नबी तुम्हार सामने उपमा पेश करना कर जुक्ति पेश करुद झगड़ाटे कथा झगड़ामूल कथा ज्ञान भित्ती नाई बल हम कम खासेम बर एरा बड़ई झगड़ाटे जी इनहुआल्लाजा अल्लाह सलासराइल ईसा आल्लम सम्पर्क आल्ला पकन से तो बंदा আমার পুত্র নাই আবদুন ইবনুন নয় আন আমনা আল ইহে যাকে আমি পুরস্কৃত করেছি অনুগ্রহ করেছি ও যে আল্লাহ মাসাল বানী ইসরাইল আর বনী জাতির জন্য তাকে দৃষ্টান্তস্বরূপ নমুনা স্বরূপ পেশ করেছি যে ইসা আলাইসালাম তোমাদের জন্য আদর্শ আর আমি যদি চাইতাম তাহলে তোমাদের মধ্য থেকে ফেরস্তা তৈরি করতাম যারা পৃথিবীতে একে অপরের স্থলাভিসিক্ত হইতো তোমাদের মধ্য থেকে ফেরস্তা জন্মে দিতাম এটা আমি করতাম অথবা তোমাদের সাথে ফেরস্তা পাঠিয়ে দিতাম আর ফেরিস্তা রসুল হয়ে তোমাদেরকে হেদায়াত করতো আমি করতে পারতাম কিন্তু সেটা তোমরা গ্রহণ করতে পারতে না ফেরিস্তা দেখলে কখন ওইভাবে মিশতে পারতেন না যেমন একজন মানুষ মানুষের সাথে ঘনিয়ে বসতে সাহস করে ওয়াই নাহ্লা ইসাহ আল্লাহ পাক বলছেন আর সন্দেহে ইসা আলি সাল্লাম কিয়ামতের বড় লক্ষণ সমূহের একটি লক্ষণ নবী করিম সাল্লাহিস তারা প্রমাণিত যে দশটি বড় যে নিদর্শন বা কিয়ামতের লক্ষণ আসবে তার একটি হচ্ছে নজরুল ইসাঈসা সালামের আকাশ থেকে অবতরণ নেমে আসা আল্লাহতে সেই কথাই বলেছেন ফালাতাম বিহা এই কিয়ামতে তোমরা সন্দেহ করিও না ওত্তাবিয়া উনি আর আমার অনুসরণ করো হা সাত মুস্তাকিম এইটাই হচ্ছে সঠিক সহজ সরল পথ ওয়ালা ইয়াস উদ্দান্ন আর শয়তান তোমাদেরকে যেন বাধাগ্রস্ত না করে সত্য পথে إنه لكم عدو مبين كارون شائطان هو তোমাদের پروكاشو شطر الله فاك شطر করে. قررده تار پاره কথা تار پاره شائطان قد ركو تسمع خارف قد ركو انه قلل پاپا جائك ترى مانو سنجل ببق <تصفيق> دیبوز ترى جلو پاپ تار پاره پاپا لفتو شائطان کی كيف حلو شجو دیچ مانو جاتي ولم جاء إسا بالبعينات قال قد جيتكم بالحكمة ولئبعينا ইসাআল ইসালাম যখন তার জাতির কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসলেন এক তো ইঞ্জিল তারপরে মোজেজা তার মোজেজা ছিল মৃতকে জীবিত করা তারপরে মারাত্মক মারাত্মক ব্যাধি যেগুলি ভালো হওয়ার নেই সেগুলি তিনি স্পর্শ করলে হাত বুলাইলে ভালো হয়ে যেত এসব মজেজা আল্লাহ পাক দিয়েছিলেন কালা তখন বললেন তিনি বিল হেকমা তোমাদের কাছে আমি প্রজ্ঞা নিয়ে এসেছি আর আমি এই জন্য এসেছি যে সব জিনিস তোমাদের জন্য স্পষ্ট করে বর্ণনা করে দেব যে সম্পর্কে তোমরা মতবিরোধে পড়ে আছো মুসা আলি ইসাল্লামের পরে বনি ইসরায়েলরা বেশ কিছু বিষয়ে মতবিরোধ আর দলা দলি সৃষ্টি ভাঙন ধরে গেছিল দল বলতে এটা হালাল আর একদল বলতে এটা হারাম যেমন তাদের মধ্যে ছিল গরু খাওয়া যাবে কিন্তু তার চর্বিটা চলবে না অমুকটা চলবে না এটা চলবে না ওইটা যাইজ ওইটা না যাইজ আজকাল মুসলিম সমাজে এইরকম এক শ্রেণীর লোকেরা আছে যে হাডটির ভিতরে ওই যে যেটা মগজ আছে ওইটা চলবে না অমুক জিনিসটা খাওয়া যাবে না এটা ইয়াহুদিদের চরিত্র যে পশুকে আল্লাহ হালাল করেছেন তার সব কিছুই হালাল ফাত্তা কর্লাহ সুতরাং তোমার আল্লাহকে ভয় কর ওয়া উন আর আমার আনুগত্য করো ওই রকমই গরু শুধু গোস্ত খাওয়া যাবে না আবার দুধটা কী করে খাওয়া যাবে এটা খাওয়া যাবে আর খাওয়া যাবে নদী উৎপান করা যাবে কিন্তু গুস্তু খাওয়া যাবে না চরম অপরাধ করে দিল তাহলে মানুষের বানানো কথা ইন আল্লাহ রবি নিশ্চয়ই পাক আমার প্রতিপালক রব এবং তোমাদেরও রব ফা বুদু সুতরাং একমাত্র তারই এবাদত করো হাজা তুম মুস্তাকিম এটাই হচ্ছে সহজ সরল সঠিক পথ ঈসা আলি ইসালাম বলেছেন তার আগের নবী রসুলগণ বলেছেন আর মোহাম্মদ সাল্লি সাল্লাম এই কথাই নিয়ে এসছেন বিভিন্ন দল পড়ে গেল ঝগড়া বিবাদ শুরু করলামী আল্লাহিদার ক্ষেত্রে জুলুম করেছে ভ্রান্ত আকিদা বিশ্বাসী এবাদত বন্দিগীর ক্ষেত্রে জুলুম করেছে সঠিকভাবে পূর্ণ এবাদত করল না অথবা আখলাখ চরিত্রের ক্ষেত্রে আদান প্রদান মামলাতের ক্ষেত্রে হালাল হারামের ক্ষেত্রে বৈধ অবৈধের ক্ষেত্রে কোনো পার্থক্য করল না জুলুম করেছে মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে যারা জালেম তাদের জন্য দুর্ভোগ রয়েছে কিসের মিন আজাবে ইয়ৌ মিন আলিম এমন দিনের যন্ত্রণাদায়ক শাস্তির অর্থাৎ কেয়ামতের দিনের যে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে সেই শাস্তির দুর্ভোগ তাদের জন্য রয়েছে হালিয়ান ইল্লা সাহ তারা শুধু কেয়ামতের অপেক্ষায় রয়েছে কেয়ামত কখন হবে কখন হবে আর মুসলেকেরা ঠাট্টা করে জিজ্ঞেস করতে এই রকম আগের জাতিরাও এই আচরণই করত আর যারা কাজ করে না ভালো আমল করে না কর্মতৎপরতা নেই জন্মসূত্রে মুসলিম তাদের আর কিসের অপেক্ষা শুধু ক্যামতের অপেক্ষা তখন না বুঝতে পারবে আল্লাহা বলছেন যে এই ক্যামত আন্তরুন তাদের কাছে আকস্মিকভাবে এসে পড়বে হঠাৎ করে ক্যামত হয়ে যাবে পৃথিবী ধ্বংস হবে তারা টেরও পাবে না উপলব্ধি করতে পারবে না আল্লাহিল্লাও ইয়দিন বা আদহমুল্লি বা আদুবন ইল্লা মু বন্ধুরা সেই দিন হয়ে যাবে পরস্পরের শত্রু যত দুনিয়ার বন্ধু আর বন্ধুদের কারণেই পাপ করেছে অধিকাংশ মানুষকে বন্ধু মহল ধ্বংস করেছে পাপে লিপ্ত করেছে যে কোনো পাপের ক্ষেত্রে দেখবেনা বন্ধু মহল খারাপ করেছে নামাজি ছেলেকে বেনামাজি বানিয়েছে নিশ্চয়ই খারাপ বন্ধু পেয়েছে বেনামাজি বন্ধু নাস্তিক বানিয়েছে খারাপ কোনো বন্ধুর পাল্লে পড়েছে হয় শিক্ষক টিচারই হোক অথবা সাথী সঙ্গীরা হোক অথবা কোনো নেতাই হোক মুসরেক বানিয়েছে কোন বিদাতি মোল্লার সংসর্গে গিয়েছে আর শিখিয়েছে যে তুমি নিজের ধর্ম বুঝো না আল্লাহর কাছে সরাসরি পাওয়া যায় উলিয়া উলিয়া সব কিছু দিতে পারেন তোমার রোগ ভালো হয় না তাবিজ নাও তাবিজ আছে আমি তাবিজ দিচ্ছি বিদাতি মোল্লা সঙ্গী হয়েছে তার সাথে পরিচয় হয়েছে তখন বিভ্রান্ত করেছে এই যে আংটি আংটি নয় এই আংটিতে বালা মসরিবদ দূর হয়ে যাবে আল্লাহ ফাকরাবুল্লা আলমীর বলছেন যে বন্ধুরা সাথী সঙ্গীরা সেই দিন কিয়ামতের দিনে পরস্পর শত্রু হয়ে যাবে কেউ কারো বন্ধু হবে না ইল্লাল মুত্তা কিন তবে আল্লাহ ভিরুরা আল্লাহ ভিরুরা যারা আল্লাহ ভিরু ভিত্তিতে বন্ধুত্ব স্থাপন করেছিল ইহো জগতে আমি কেন ওর সাথে খাতির রাখি আমার মোবাইলে ওর নম্বর কেন সেভ করা আছে আর ওর সাথে কেন যোগাযোগ রাখি কারণ সেও আল্লাহকে ভালোবাসে আমি আল্লাহকে ভালোবাসে সেও দিনকে ভালোবাসে আমিও দিনকে ভালোবাসি সেও কোরআন হাদিসকে ভালোবাসে আমি কোরআন হাদিসকে ভালোবাসি সেও সহি আঁকিদার লোক আমি সহি আঁকিদার লোক হ্যাঁ সেও ভালো মানুষ ভালো চরিত্র মানুষ আমি ভালো চরিত্রকে ভালোবাসি সেই জন্য তার সাথে যোগাযোগ রাখি আর দুনিয়ার যে যোগাযোগ ওর সাথে খাতির রাখিলে পয়সা লাভ আছে উপরের দিকে উঠতে পারবো নেতৃত্বে যেতে পারবো দুনিয়ার গরজ হাসিল হবে সুবিধা অসুবিধা কাজে আসবে আজকালকার যে খাতির গুলি আর আত্মীয়তা এর ভিত্তিতে আপন ভাইয়ের সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু বন্ধুর সাথে দিনে কয়েকবার করে কথা হয় কেন অথচ বন্ধু পাপিষ্ট খারাপ করে দিল আপনাকে শত্রু হয়ে যাবে তারা কিন্তু মুত্তাকি আল্লাহভিরু যারা তারা পরস্পরের বন্ধু হবে সেখানেও তারা কাজে আসবে মুত্তাকি আল্লাহভিরু সুপারিশ করবে আম্বিয়া রসুলগণের সুপারিশের পরে আল্লাহর কাছে সাফাহাতের পরে আল্লাহর নেকবান্ধা সৎকর্মশীল যারা হকানি কোরআন হাদিসের আলেমে দিন এবং যারা সত্যি তা পালন করেছে এবং সত্য দিনের প্রচার করেছে হতে পারে আল্লাহফাক তাদেরকেও সুযোগ দেবে আল্লাহফাক রাবুল আলমিন তারপরে ইরশাদ করছেন ইয়া এ বাদিহে আমার বান্দার আল্লাহ খৌফুন আলাইকুম আল্লাহ আন্তুম তেহজানুন আজকের দিনে তোমাদের না কোনো ভয় আছে না তোমরা কোনো রকমে চিন্তিত হবে কোন ভয় নেই এখানে আমরা আমাদের আলোচনা শেষ করছি আল্লাহ ফাকর্বরে যেন আমাদের গুণাখাতা মাফ করেন সৎ পথে চলার তৌফিক দান করেন সৎ কর্মশীল ভালো বন্ধু গ্রহণের তৌফিক দান করেন আর আল্লাহ নেক লোকদের সাথে আল্লাহ ভীরুদের সাথে যেন কেমতের দিন উঠান আল্লাহ সকলকে যেন জন্নাত নসিব করেন সাল্লাহ রবীনা মুহাম্মদ ও আলী ওয়াসাহী আজমাই ضا الله دربي يا نسعدي وهنائي يا رب الله ربي حل وحلو মান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্পৃতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলসালামের কি কী হারুন হোসেন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক দার সমূহ চল্লিশ হাদিস আজ রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক